বাংলা God. God. Go Go God is এলিমিনেটিনো division in ব্যাক is prohibited, we understand. The concept of God in Hinduism. Quran is the most positive woman. Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that they're females. According to the status of 1996, US Department of Justice, 2,713 women are being raped every day. Every 32 seconds, one woman is being raped. Women being raped in US until that time I am here. Islam has the solutions to the problems of the West. Of the West. wa min a min min a এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে ইশ্বরের কথা বলে থাকে তাহলে কি এটা বলা যায় যে সবগুলো ধর্মগ্রন্থই যেমন বাইবেল বেদ ইত্যাদি এগুলো ঈশ্বরের বাণী আর এটা কি বলা যায় আপনি যে ধর্মই মানেন হোক সেটা ইসলাম হিন্দু বা খ্রিস্টান ধর্ম সেটা আসলে একই ব্যাপার বোন আপনি প্রশ্ন করলেন যে আমি অনেক ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি আর সর্বশক্তি মানে ঈশ্বরের ব্যাপারে এটা প্রমাণ করেছি যে তিনি একজন তার মানে কি এই আমি যতগুলো ধর্মগ্রন্থের উদ্ধতি দিয়েছি সেগুলো সবই আল্লাহ আর তাহলে কি এই যে আমি যে ধর্মই মানি খ্রিস্টান হিন্দু বা ইসলাম একই সব বোন অনেকের মধ্যেই ভুল ধারণা আছে যে ইসলাম চোদ্দশো বছর আগে এসেছে আর এই ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হলেন নবী জি মোহাম্মদ সাল্লাম চোদ্দশো বছর আগে সত্যি বলতে ইসলাম ধর্ম পৃথিবীতে রয়েছে সৃষ্টির একেবারে প্রথম থেকে যখন মানুষ পৃথিবীতে পা রেখেছে আর পবিত্র কুরন বলছে সুরা ফাতির অধ্যায় নম্বর পঁয়ত্রিশ আয়াত নম্বর চব্বিশ এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে আমি সতর্ককারী পাঠাইনি পবিত্র কোরণ বলছে সুরা অধ্যায় তেরো আয়াত নম্বর সাত তিনি বলেছেন এই পৃথিবীতে আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজারেরও বেশি নবিরাসুল পাঠিয়েছেন পবিত্র কোরণে পঁচিশ জনের নাম বলা হয়েছে আদম মুসা ইসা সোলাইমান মোহাম্মদ ওনারা সকলের শান্তিতে থাকুন তবে এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার এসেছেন একইভাবে আমরা মাত্র চারটা কিতাবের নাম জানি আল্লাহ আলার আসমানি কিতাব তাওরাত এবং ফুরকান তাওরাত হলো সেই ওহি সে আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সালামের উপর জবুর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আল্লাহ সাল্লামের উপর ইঞ্জিল হল সেই ওই সেই আসমানিক কিতাব যেটা নাজিল হয়েছিল ইসা বা কোরআন সর্বশেষ এবং যদি ভালো করে দেখেন যে অন্যান্য ধর্মগ্রন্থগুলো ঈশ্বরের বাণী হতেও পারে নাও পারে বাইবেল সেটা ঈশ্বরের বাণী হোক বা না হোক আমরা ইঞ্জিলে বিশ্বাস করি যে আসমানি কিতাব নাজিল হয়েছিল ইসালিসের উপর এই বাইবেল যেটা খ্রিস্টান ধর্মগ্রন্থ এটা আমাদের সেই আসমানি কিতাব নয় এই বাইবেলে ঈশ্বরের কিছু বাণী আছে পাশাপাশি নবীদের বলা কথা আছে ঐতিহাসিকদের বলা কথা আছে পর্নোগ্রাফিও আছে শুধু ঈশ্বরের বাণী আছে এমন না আর সেজন্যই খ্রিস্টান বিশেষজ্ঞরা প্রায় বারবার ডিভাইজ করছেন আমরা ইসা সে আসমানি কিতাবে বিশ্বাস করি তবে বর্তমানের বাইবেল সে আসমানি কিতাব নয় সেই কিতাবের অংশই শেষ থাকতে পারে কিভাবে যাচেকবর কোন অংশ সঠিক আমরা যাচেকবর ফুরকান দি আর ফুরকান হচ্ছে পবিত্র কোরআন একইভাবে যদি ভালো করে দেখেন নবীজি মোহাম্মদাল্লাহামের আগে যে সব রাস্তুল এসেছিলেন পবিত্র কোরআনের আগে যেসব আসমানি কিতাব নাজিল হয়েছিল সেগুলো সবগুলো আসমানি কিতাবি আর নবী রাসুল তারা এসেছিলেন তাদের সম্প্রদায়ের জন্য আর এই কিতাবগুলোর নির্দেশ মানার কথা একটা নির্দিষ্ট অধ্যায় তিন আয়াত উনপঞ্চাশ যে ইসালাই সাল্লাম এসেছিলেন শুধুমাত্র বনিস জাইলের জন্য একথাটা আবারও আছে সুরা সাহ অধ্যায় একষট্টি আয়াত নম্বর ছয় যে মরিয়ামের পুত্র ইসালিস্লাম এসেছিলেন শুধুমাত্র বনে ইসরায়েল বা ইসরায়েলবাসীর জন্য এই কথাটা আবারও আছে পবিত্র বাইবেলে গসপাল ম্যাথিউ অধ্যায় নাম্বার দশ অনুচ্ছেদ পাঁচ ও ছয় যে যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলছেন তোমরা কখনো জেন্টাইলদের পথ অনুসরণ করো না এই জেন্টাইল কারা যারা না হিন্দুরা মুসলিমরা তোমরা জেন্টাইলদের পথ অনুসরণ করো না বরং তোমরা ইসরায়েলের হারানো মেশকুলের পথে যাও তার মানে তিনি এসেছিলেন শুধুমাত্র ইসরায়েলবাসীর জন্য এছাড়াও যে বলেছেন এটা আছে গসল অফ ম্যাথু পনেরো নম্বর অধ্যায় অনুচ্ছেদ চব্বিশ যে আমি পৃথিবীতে এসেছি শুধুমাত্র ইসরায়েলের হারানো মেশকুলের জন্য তাহলে সকল নবী নবীর সকল আসমানি কিতাব পবিত্র কোরণে মাত্র চারটা আসমানি কিতাবের নাম আছে তবে আল্লাহন তালা আরো অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন যেমন সুফে ইব্রাহিম আরও অনেক আছে কিন্তু পবিত্র কোরণের আগে যেসব আসমানি কিতাব এসেছে আর নবী মোহাম্মদ সাল্লা আগে যে নবিরাসুল এসেছিলেন তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায় এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য তবে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম পবিত্রকরণ বলছে অধ্যায় একুশ আয়াত একশো সাত বলা হয়েছে আমি তো তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানব জাতির প্রতি রহমত হিসেবে বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে পবিত্রকরণ বলছে সুরা সাবা অধ্যায় নম্বর চৌত্রিশ আয়াত নম্বর আঠাশ যে আমি তো তোমাকে সমগ্র মানবজাতির জাতির প্রতি সুসংবাদা এবং তাদের পাপের সতর্ককারী রূপে প্রেরণ করেছি কিন্তু এটা জানে না একই ভাবে আল্লাহ যেসব আসমানি কিতাব পাঠিয়েছেন পবিত্রকরণের আগে সেগুলো ছিল সেই সম্প্রদায়ের জন্য এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু পবিত্রকরণ বলছে সুরা ইব্রাহিম অধ্যায় চোদ্দ আয়াত বাহান্ন এছাড়াও সূরা বাঁকেরা অধ্যায়ে দুই আয়াত একশো পঁচাশি দশাতির উপনিষদ এগুলো কি সর্বশক্তিমান ঈশ্বরের বাণী আমি যেটা বলবো আমরা ইঞ্জিলে বিশ্বাস করি এটা আল্লাহ তাল্লাহর বাণী তবে বর্তমানের বাইবেল এটা আল্লাহর বাণী নয় এরপর বেদ উপনিষদ গীতা জেন্দাবেস্তা দাতির আমি বলবো হতে পারে এগুলো ঈশ্বর বাণী ছিল হতে পারে আমি নিশ্চিতভাবে বলতে না বলছে যে নিশ্চিতভাবে আমি বলতে পারি না আমি শুধু বলতে পারি হতে যেহেতু এগুলো ঈশ্বরবাণী ছিল তবে যদি ঈশ্বরবাণী হয়েও থাকে পবিত্র কোরআন অন্য সব ধর্মগ্রন্থই পরবর্তীতে মানুষ পরিবর্তন করেছে এগুলো বিকৃত করা হয়েছে ইসলাম ধর্মের বিখ্যাত সমালোচক উইলিয়াম মুর दुश ब एकम्रे धर्मग्रंथा तर विशुद्धता बजाय रेखे पवित्र कुरान गोशो बचर उमुर इन एक कठिन समालोचक मेरे नहीं पवित्र कुरान तर विशुद्धता बजाय रेखे बारोश बचर धरे एट बचर आगे एरपर नबी असदर बेपारे राम पर लक्षण এরা সবাই আল্লাহর নবী রাসুল ছিলেন কি না যীশু খ্রিস্ট আল্লাহর নবী ছিলেন কারণ পবিত্র করণ বলছে কিন্তু এই রামচন্দ্রের নাম বা গৌতম বুদ্ধ বা এদের নাম বলা হয়নি। আমি যেটা বলতে পারি তারা রাসুল হতে পারে আমি জানি না তবে যদি রাসুল হয়েও থাকেন তারা এসেছিলেন শুধুমাত্র সেই সময়ের জন্য আর সেই নির্দেশগুলো ছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য করনের আগে যে ধর্মগ্রন্থগুলো এসেছে সেগুলো ছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য আর নির্দেশ মানার কথা ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য যদি অন্য ধর্মগ্রন্থ আল্লাহর বাণী হয়েও থাকে এখন আমরা মানব আল্লাহ তালার সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব অর্থাৎ পবিত্র কোরআন অন্য কিছু না এরপর আমরা কি খ্রিস্টান হিন্দু বা মুসলিম সবাই একই না এগুলো এক না কেন যদি ভালো করে দেখেন পবিত্রকরণ বলছে যে ইসা আলাইসাল্লাম ছিলেন একজন মুসলিম একই কথা বাইবেলও আছে এটা গসল জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি আমার ইচ্ছা পূরণ করি না বরং পিতার ইচ্ছা পূরণ করি যদি এটাকে আরবি করেন আমার ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা এটা ইসলাম ছাড়ার কিছুই নয় তিনি ছিলেন মুসলিম ইব্রাহিম আল্লাহ পবিত্রকরণ বলছে সুরাল ইমরান অন সাত আয়াত তিনি ইহুদি বা খ্রিস্টান ছিলেন মুসলিম তাহলে এখন যদি কোন ধর্ম বেছে নিতে হয় পবিত্রকরণ বলছে ইমরান আয়াত নিঃসন্দেহে একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ কাছে ইসলাম যদিও অনেক ধর্ম এক ঈশ্বরে বিশ্বাস করে এক ঈশ্বরে বিশ্বাস করাটা যথেষ্ট নয় বিশ্বাস করতে হবে তাও পবিত্রী যদি কেউ অন্য কোন ধর্মগ্রহণ করে ইসলাম ব্যতীত আল্লাহ সুবাহর কাছে আত্মসমর্পণ ছাড়া সেটা কখনোই কবুল করা হবে না এবং আখেরাতে সেভাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আশা করি উত্তরটা পেয়েছেন समर्पण मानुष भय पाएक्लियार बोम चले साल्म, पाए, आ आलोचना जन्म नियंत्रण चिंताधारा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 शेख जीवन बाट्टा ज्ञान गर्भ आलोचनार मंच परवर्ती अनुष्ठान আলাইকুম আমার নাম আজম খান পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রথমে আপনাকে এই সুন্দর লেচারের জন্য ধন্যবাদ জানাচ্ছি এখন আমার প্রশ্ন হল পানি এই জিনিসটাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে ডাকা হয় যেমন ইংরেজিতে বলা হয় ওয়াটার হিন্দিতে পানি তারপর তামিল ভাষায় তানি একইভাবে ঈশ্বরকে যদি বলা হয় রাম অথবা যিশু সেটাও কি তাহলে একই জিনিস হবে না ভাই আপনি প্রশ্ন করলেন যে বিভিন্ন ভাষায় পানির নাম আলাদা ইংরেজিতে ওয়াটার হিন্দিতে পানি তামিল ভাষায় তানি একইভাবে ঈশ্বর একজন তাকে কি বলতে পারি রাম যিশু ইত্যাদি শান্তিতে থাকুন আমি আগেও বলেছি পবিত্রকরণ বলছে যে কোনো নামে ডাকতে পারেন তবে সেটা হবে একটা সুন্দর নাম এতে করে মনে কোনো ছবি ভেসে উঠবে না এই নামে আল্লাহ তালার বৈশিষ্ট্য থাকবে একই কথা আবারও আছে সুরা তহা অধ্যায় বিশ আয়াত নাম্বার আট তারপর সুরা আরফ অধ্যায় সাত আয়াত একশো আশি এছাড়াও সুরা অধ্যায় সকল সুন্দর আল্লাহকে যে কোনো নামে ডাকতে পারেন তবে মনে কোনো ছবি ভেসে উঠবে না আপনি প্রশ্ন করলেন যে পানিকে বিভিন্ন ভাষা বিভিন্ন নামে বলা হয় আমিও জানি ইংরেজিতে বলা হয় ওয়াটার তারপর হিন্দিতে পানি তামিল ভাষায় তানি আরবিতে বলা হয় মা মাইচুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত তিরিশ সংস্কৃত ভাষায় বলা হয় অপ ভগবদ গীতা অধ্যায় সাত অনুচ্ছেদ চার শুদ্ধ হিন্দিতে বলা হয় জল গুজরাটি ভাষায় বলা হয় জল বা পানি মারাঠি ভাষায় পানরি তারপর কর্ণাটকের ভাষায় পানিকে বলা হয় নীর তেলেগু ভাষায় নীর মালয়ালম ভাষায় ওয়েলাম এরকম অনেক এগুলো পানির নাম আমি মাত্র দশটা উদাহরণ দিয়েছি কোরআন আল্লাহ সুমান নিরানব্বইটা বৈশিষ্ট্যের কথা বলেছে এখন পানিকে অন্য ভাষায় যে কোনো নামে বলতে পারেন তবে সেটা হতে হবে পানি যে কোনো ভাষায় তবে সেটার অর্থ হবে পানি সেটার অর্থ অন্য কিছু হবে না যেমন ধরেন কেউ একজন আমার কাছে এসে বলল যে আমাকে আমার বন্ধুরা পরামর্শ দিয়েছে যে প্রত্যেক সকালে আমাকে এক গ্লাস ওয়াটার খেতে হবে আমি জানি ওয়াটার মানে পানি তার কথা বুঝতে পারছি তারপর সে লোক বলল। যখন আমি এক গ্লাস ওয়াটার খাই তখন আমার বমি আসে আমি বললাম বমি আসে কেন সে বলল। কারণ সে ওয়াটারের দুর্গন্ধ এর রংটা কেমন যেন হলদে পরে আমি বুঝতে পারলাম সে যেটা কথা বলছে সেটা পানি না সেটা প্রসাব কেউ তাকে বলে सकाल एक ग्लसद नहीं पानी छोड़ा वाटर ना अथवा माइ बोलें पानी के वाटर तब पानी ना बोलते भावते অযৌক্তিক উদাহরণ একজন অজ্ঞ মানুষও পানি আর প্রসাবের পার্থক্য বুঝতে পারবে শুধুমাত্র বোকালো কি পানি আর প্রসাবের পার্থক্য বুঝতে পারবে না আমিও তাতে একমত যে একজন অজ্ঞ মানুষও পানি আর প্রসবের পার্থক্য বুঝতে পারবে একইভাবে যারা সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে জানে সঠিক ধারণাটা তারা বলে যারা নকল ঈশ্বরের ইবাদত করে তারা শুধু অজ্ঞ না তারা বোকাও তারা কি আসল নকল ঈশ্বরের পার্থক্যটা জানে না যে কোন নাম দিতে পারেন সত্যিকারের ঈশ্বর হলে তার নামে ডাকবেন যদি সত্যিকারের ঈশ্বর না হয় নকল ঈশ্বর যদি ডাকেন সেটা কি বোকামি না অবশ্যই বোকামি যেমন ধরেন যদি আপনি কিছু স্বর্ণ কিনতে চান এক লোক হয়তো আপনার কাছে স্বর্ণের গহনও বিক্রি করবে সে আপনাকে বললো এটা একেবারে চব্বিশ ক্যারেট স্বর্ণ আমরা জানি স্বর্ণ ইংরেজিতে বলা হয় গোল্ড আরবিতে এটা জাহাবা আমরা সবাই এটা জানি আপনিও যদি জানেন যে স্বর্ণ ইংরেজিতে সেটা গোল্ড তারপরও তখনই কিনবেন না আপনি যাচাই করবেন সে যে বলেছে এটা ২৪ ক্যারেট স্বর্ণ সেটা আসলে ২৪ ক্যারেট স্বর্ণ কি না শুনে কিনে ফেলবেন না আপনি কি করবেন স্বর্ণকারের কাছে যাবেন আর যাচাই করে দেখবেন আসলে চব্বিশ ক্যারেট স্বর্ণ আছে কি না যাচাই করবেন कोष्टीपाथर दिए कष्टीपाथर उदाहरण दिए स्वर्णकार चकचक कर तब चकचले शब्द शाना कनार आगे जाचाई कर देखें स्वर्ण की ना क्या कारण यटार जो दाम दी है टा हरते चान ना कारण हम खरचे एक हजार वह हजार टाक दाम आज कैन करा जो क्यों बोलते ईश्वर আপনি কোষ্ঠীপথর দিয়ে যাচাই করে দেখেন কোষ্ঠীপথরটা কি আল্লাহ এক সমতুল্য কিছু নেই যদি কেউ বলে এই ঈশ্বর প্রথমে তাকে যাচাই করে দেখেন কোষ্ঠীপাথর দিয়ে আসলে ঈশ্বর কি না যদি সে এই শর্ত পূরণ করে তাহলে আমাদের মুসলিমদের তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মেনে নিতে কোনো আপত্তি থাকবে না যেমন ধরেন কোন একজন পাগল সে বলল যে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি সর্বশক্তিমান ঈশ্বর কোনো পাগল যদি কথা বলে আমরা মুসলিমরা আমাদের নবীজি সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসি তাকে ভালোবাসি তার জন্য যে কোন কিছু করতে পারি তাকে মান না করি এমনকি অমুসলিমরাও মাইকেল এইচ হাট একটা বই লিখেছেন পৃথিবীর ইতিহাসে একশো জন প্রভাবশালী ব্যক্তি সেখানে এক নম্বর আছেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ তারপরও এত কিছুর পরেও আমরা কোষ্ঠী পাথর করব করবো সুরেখ্লাস আমরা নবীজিকেই সবচেয়ে শ্রদ্ধা করি পৃথিবীর সব মানুষের চেয়ে বেশি তারপরও তাকে কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করবো সুরেখ্লাস বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় মোহাম্মদকে এক অদ্বিতীয় আল্লাহ তাকে শান্তিতে রাখুন অনেক নবী রাসুল পাঠিয়েছেন আল্লাহ তিনি একমাত্র রাসুল নন আমরা মানি তিনি সর্বশেষ চূড়ান্ত নবী পবিত্রকরণ বলছে আমরা সব রাসুলকে বিশ্বাস করব। নবী রাসুল প্রতি এই বিশ্বাসে কোন বিভেদ আনা যাবে না দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ তিনি আমরা জানি আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম একজন মহান পুরুষ ছিলেন কিন্তু তিনি সার্বভৌম চিরস্থায়ী নন তিনি কঠোর পরিশ্রম করেছেন তার জীবনী পড়লে জানবেন নবীজিকে পাথর মারা হয়েছে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন তিনি সার্বর স্থায়ী নন তৃতীয় পরীক্ষা হচ্ছে তিনি কখনো জন্মাননি কাউকে জন্ম দেননি আমরা জানি নবীজি মক্কায় জন্মেছিলেন তার বাবা ছিল মাও ছিল তাদের নাম ছিল আবদুল্লাহ আর আমিনা তার বাবা মা ছিল তার সন্তানও ছিল ফাতেমা রাদে আল্লাহান হা ইব্রাহিম রাদে আল্লাহান সন্তান ছিল তিনি জন্ম নিয়েছিলেন জন্মও দিয়েছেন তাহলে তিনি আল্লাহ সবানহতলা নন এটা নিশ্চিত যদিও আমরা মুসলিমরা আমাদের নবীজিকে ভালোবাসি নবীজিকে আমরা শ্রদ্ধা করি কোন মুসলিম স্বাভাবিক অবস্থায় এটা কখনোই বলবে না যে মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন ঈশ্বর কখনো না কেন জানেন কারণ আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন ইসলামের মূল বিশ্বাস সেটা হচ্ছে লা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন আল্লাহ তাল রাসুল আমরা এই কথাটা প্রতিদিন কমপক্ষে পাঁচবার বলি আজানের সময় ইকামতের সময় नाम सब समय आल्लातीतित उपास्य नहीं डाकीपथर व्यवहार करें हमारे जीशु हारे राम होते कृष्ण अथवा बुद्ध अथवा महावीर कोष्टीपथर व्यवहार करें আপনাদের তো কোষ্ঠীপথর দিয়েছি শেষ বিচারের দিনে আমি আল্লাহর কাছে দিতে আল্লাহ এখানে যে হাজার হাজার মানুষ আছেন আমি তাদের দেখিয়েছি কোষ্ঠীপথর ব্যবহার করা আপনি যেইশ্বরের ঈশ্বরের উপাসনা করেন আপনি যে ঈশ্বরের ইবাদত করেন সেই ঈশ্বরকে কোষ্ঠীপথর দিয়ে যাচাই করেন যদি সে এই পরীক্ষায় পাশ করে যায় আমিও মানব তিনি সর্বশক্তিমান ঈশ্বর যদি পাশ না করে তাহলে তাকে ঈশ্বর বলে ডাকতে পারবেন না আশা করি উত্তরটা পেয়েছেন पर प्रश्न चिरकुटे कर मालिक पेशा इंजिनियर आपन लेकिन हिंदू चाँद मानस ईश्वर बेपारे एम ना हिंदुरा विश्वास करा जिनगुलश्वर विश्वास करी ईश्वर सब जगह आनी सबकि भेतरे आश्वर आर भेतरे ईश्वर आता आगुने आ ইসলামকে এটা বিশ্বাস করে যদি না করে তাহলে কেন এখানে সমস্যা কোথায় বোন প্রশ্ন করলেন আপনারা বিশ্বাস করেন যে চাঁদ সূর্য গাছ এরা ঈশ্বর নয় ঈশ্বর সব জায়গাতেই আছেন যেহেতু ঈশ্বর সব জায়গাতেই আছেন সেজন্য আমরা তার উপাসনা করি ইসলাম ব্যাপারে কি বলে পবিত্র পবিত্রকরণ আমাদের বলছে যেদিকে আপনি চোখ ফেরাবেন আপনি খুঁজে পাবেন আল্লাহ স্নালাকে আল্লাহ সব জায়গাতে আছেন তবে এই কথাটার মানে কি আল্লাহ কি শারীরিক ভাবে উপস্থিত আছেন কোরআন বলছে আল্লাহ সব জায়গায় আছেন তার মানে কি শারীরিক আমার প্রশ্ন আল্লাহ সব জায়গায় আছেন এটার মানে কি এটা কি শারীরিক শারীরিক হলে যদি ভাবেন আল্লাহ শারীরিক আছেন তাহলে দেখতে পেতেন মানুষের চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না এটা শারীরিক না আল্লাহর জ্ঞান আছে সব জায়গায় আল্লাহর জ্ঞানটা সব জায়গায় আছে আল্লাহ সব কিছুকে নিয়ন্ত্রণ করেন তবে শারীরিক তিনি সব জায়গায় নেই সেজন্য পবিত্রকরণে যুক্তি দিয়েছে আছেন আর কোথাও নেই অথবা ধরেন মানলাম আপনি বললেন ঈশ্বর সব জায়গায় আছেন তর্কের খাতিরে মানলাম তাহলে তো ঈশ্বরের একটা অংশের উপাসনা করছেন একটা গাছ বিশ্বজগতের তুলনায় গাছটা অনেক ছোট তাহলে তো ঈশ্বর অনেক ছোট শুধুমাত্র গাছের মধ্যেই শুধুমাত্র সাপের মধ্যেই সেজন্য যদি উপাসনা করতে হয় তাহলে আল্লাহ জ্ঞান সব জায়গাতে উপস্থিত আছে তবে তিনি শারীরিক ভাবে নেই আশা গুরুত্বটা পেয়েছেন শুয়ালুদ সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মাদের রসোল্লা সাল আলী অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে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 समग्र जीवन के सफल और सुंदर करोन सोन्नाथ देखे मंगलवार रे आठटाय सकाल सत्य सब थे जरूरी कथा एवं पूर्व विद्दे अजान की, की तात्पर्य যে যা চাইবে তাকে শ্যাম পালন করে কেউ যদি হজ করে আল্লাহ কিসে খুশি হন মেস হচ্ছে তাঁতের মুখের পবিত্রতার মাধ্যম আর আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম